বাংলা মানবতা সমাধান আহ আল্লাহ আহ্লাহ আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আজকের আয়োজন উপভোগ করার জন্য যারা দূরেও কাছে পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের আলোচনা শ্রবণ করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে বিষয়টি পেশ করতে চাইব সেটা হলো আল্লাহ সুবাহ আহ তাইলা সম্পর্কে ধারণা আসুন আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমাদের সামনে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আজকে এসেছেন আমাদের সম্প্রচার কক্ষে শেখ কাজী মোহামদ ইব্রাহিম ডাক্তার হাফিজ হিজবাহ এবং শেখ মুজাফফর বিন বিল্লাহি। তুমি ইমান করবে আল্লাহনার উপরে প্রথমত আল্লাহর উপরে আনলে একজন মোমেন ইমানদার বলে স্বীকৃতি লাভ করতে পারে আসুন সে আল্লাহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি প্রথমেই কাজী মোহাম্মদ আসলে জ্ঞান দুপ্রকার একটা হলো আলমন বেসারা ইল্লাহ প্রথম জ্ঞানটা হলো আল্লাহ সম্পর্কে জানা পৃথিবীর সকল জ্ঞানের সম্পর্কে তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সরাসরি আমি সবচেয়ে বেশি জানি আগে উনি বলতেন এলিম বিল্লার কথা এরপরে এলএম বেসার ইলা আত্ম হাকুম আকস হকুম ওগুলি হল সরিয়ে সাথে সম্পৃক্ত সম্পৃক্ত তো এই আসলে আল্লাহ সম্পর্কে জানাটা যদি ঠিক না হয় তাহলে শরীর সম্পর্কে জানাটা ঠিক হওয়ার কোনো সুযোগ নেই গোলমাল মূল ফাউন্ডেশনে গোলমাল থাকলে ওখানে গোলমাল হবে গোলমাল এই জন্য সমস্ত আম্বিআই কেরাম বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছেন সমাজ চেঞ্জ করতে চেয়েছেন একটা ব্যক্তিকে পরিবর্তন করতে চেয়েছেন একটা গেট ওয়ে দিয়ে একটা গেট দিয়ে ঢুকেছেন সেই গেটটা হলো আকিদার গেট আর আকিদা যদি বিশুদ্ধ হয় তখনই গোটা জীবন তার বিশুদ্ধ হবে সফল হবে উদাহরণ করেছেন তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে উপমহা পেশ করেছেন একটা তারপরে তার শাখা পোশাখা উর্ধ্ব লোকে বিস্তৃত প্রতি মুহূর্তে তার রবের অনুমোদন ক্রমে তার ফল দিয়ে যাচ্ছে ঠিক আকিদা এটাই মানুষের হৃদয়ের গভীরে যদি আকিদার গাছটি প্রতীত হয় তখন শাখা প্রশাখা উদ্দীবিস্তৃত অঙ্গ প্রত্যঙ্গে তার আমল ছড়িয়ে পড়ে এবং প্রতি মুহূর্তে সে তার বল দেবে যেখানে যাবে সেখানে সে আল্লাহরে মদত করবে আনুগত্য করবে গোটা লাইফ তার পরিবার সমাজ গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হবে ওখান থেকে কেনা হবে ওখান থেকে এই আসলে আকিদার গুরুত্ব অপরিসীম সমস্ত নবীরেই নামাজের আগে রোজার আগে হজের আগে ডাক দিতেন আমরা আজকে যারা বিশ্বকে পরিবর্তন করতে চাই আমরা কোন গেট দিয়ে এই আকিদের দর্শকদের উদ্দেশ্যে বিশুদ্ধ আকিদার যে গুরুত্ব আপনি আসলে পৃথিবীর সূচনাই আকিদা পৃথিবীর শেষ হবে আকিদা জান্নাতের দরওয়াজাও আকিদা জান্নাতের ভিতরে আকিদা আকিদা বিহীন যত বড় করুক না কেন তার কোনো কথা দেখুন আছে হাদিসের মধ্যে প্রথমে কি বলা হয়েছে ওই হাদিস মহাদেব নী জল আমরা বিভিন্ন পর্বে আমরা সবসময় কথা বলেছি যে মানুষকে জানাতে হবে প্রথমে কিসের আকিদার কথা বলতে হবে এক কথা আমরা বলতে পারি যে কোরআন বলেন এবং কোরআন শুধু কেন কুতুবে বলেন বলেন এখন তো মহার্রাফা এখন সেগুলি কিন্তু সবগুলোর মূল কথা কি ছিল সবগুলোর মূল কথাই ছিল মুসা আলি ইসলাম আল্লাপাক اوان اخترت قفست میں الیما یوحا اننی انا الله الله لا اله, إله, إله الا انا, أنا. موسی السلام کہ اللہ پاک یہ घोषणा دیتی ہے امنیہ ہوئے عیسی علیہ السلام کے দিকে তাক بچا عیسی قال اننی الله الكتاب فجعلني نبيا واوصاني بالصلاه والزكاه وما السلام ইব্রাহিম আলিহাল্লাম সুহান আল্লাহ যে তার প্রথমের কিছু ভূমিকা ছিল ফলাম্মা জন্না আলহিল্লাইহা রব্বি নক্ষত্র দেখে ভাবছিলেন যে এটাই বোধহয় রব্ব ফলাম্মা আফল খাল আলাহুল্লাহ আমার দরকার নেই ফলাম্মা রা আলমার রবাহ দেখানি চন্দ্র উঠতে দেখলো বলতে সম্ভতই এটাই ফলাম্মা আফল কাল ইহাদিনী রব্বিলাম এরপরে ফলাম্মা রাজাতহাদি হাদা একবার এটা দেখতে বড় কেন্দ্রে এটাই বোধহয় আমার আপনার কাছে আবার আমরা কিন্তু এই পর্বে আলোচনা করতে চেয়েছিলাম যে আল্লাহ আল্লাহ সম্পর্কে ধারণাটা আলোচনা একটু যোগ করে এটা তাহিদের গুরুত্ব একটা পাঠ হয়ে যাবে সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় বাক্যটার গুরুত্ব কতটুকু মুস্তাদ আহমদের হাদিস এই কথা বলা মাত্রই আবু জাহালের মতো বদ এসে পিছন দিক থেকে এসে রসুল সাল্লাই এর মুখ বরাবর এক মাটি নিক্ষেপ করলেন ওকাস বাজারে যখন ঘোষণা দিলেন তখন এই অবস্থা করলেন আসলে এই সংশ্লিষ্ট হয়েছে আশ্চর্যজনক একটা ব্যাপার কারণ হলো এই যে আসলে ইল্লা বলার পরে আর যে কারো মাতবরি থাকবে না এটা কোন ইলার কাছে যাওয়া যাবে না কোন মূর্তির কাছে কোনো বলেন আবু জাহাল এই অত্যাচারটা করেছে আর একটা মূল বাক্যটা ছিল তুফল তোমরা সফল কাম হবে যে ব্যক্তি লাইলা ই কথাটা বলবে বল অর্থ কি আগে সমস্ত যে ব্যক্তি অন্তর থেকে বলবে আসলে অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে যাবতীয় আবর্জনা থেকে তারপরে আমাকে সেই জায়গায় স্থান দিতে হবে ইল্লাল্লাহ কথাটার বাস্তব তাৎপর্যটা এই আয়তের মধ্যে ফুটে উঠে যে দিনের ভাবে কোন বাড়াবাড়ি নেই সত্য থেকে মিথ্যা ভ্রষ্টতা থেকে হক পৃথক হয়ে গেছে সুতরাং যে ব্যক্তি যাবতীয় শক্ত হাতলকে আঁকড়ে ধরতে পারবে যেটা বিচ্ছিন্ন হবার নয় প্রথম শর্ত করা হয়েছে যে আগে তাগুতকে কে বর্জন করতে হবে এখানে ইমান বিল্লাহ আমার আল্লাহ তার গুণাবলী কি তিনি কোথায় আছেন তিনি নিরাকার না তার সুরত আছে এই যে কতগুলো মৌলিক বিষয় জিজ্ঞাসা দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে এই আলোচ্য বিষয়ের ওপরেই আলোকপাত করার জন্য উপস্থিত হব ততক্ষণে সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ As-salamu wa rahmatullah. I'm Muhammad Hashim Madani. And you can see TV, Bangla. Zayn, Pika and Daoud want Bialik.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 জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে আলোচনায় আপনাদের সামনে বিরতি নিয়েছিলাম সে ধারাবাহিকতায় আবারও ফিরে যাচ্ছি সেখানে আলোচনা হচ্ছিল যে তহিদের গুরুত্ব এবং এ ব্যাপারে আল্লাহ সুবাহ ব্যাপারে আমাদের কি ধরনের ধারণা পোষণ করা উচিত জি শেখ হ্যাঁ জি আল্লাহ তালার অবস্থান বিষয়টা আগে আগে নিয়ে পরিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং পৃথিবীতে যত শির্ক হয় সৃষ্টি পূজা হয় এই সমস্ত সৃষ্টি পূজার তৈরি করে একটা মতবাদ বা আল্লাহ যেটাই বলেন সর্বত্র অষ্টম শতাব্দীতে যখন বাগদাদে বেদপুরাণের আরবি অনুবাদ হয় তখন এই বিশ্বাসটা কিছু দুর্বল ইমানের মুসলমানদের ভিতরে ঢুকে তখন থেকে এগুলি আমাদের উপমহাদেশে মারাত্মক ভাবে যে আল্লাহ আসলে কোথায় বিরাজমান এখন এইটা ফায়সালা হলে এই পৃথিবীতে যত সিঁড়ি আছে সব কাটা হয়ে যাবে দেখুন তুলুসি গাছ বা একটা বট গাছ একটা ধর্মগুলো আল্লাহ বা ঈশ্বর যে যেটাই বলুক সব কিছুতে পাওয়া যায় একজন ধর্মগুরু বলবে আমাকে চেষ্টা করো হ্যাঁ আমাকে চেষ্টা করো কেন আমার ভিতরে তো উনি আছে আচ্ছা তাহলে তুমি ওনার নিয়োগ করিয়া আমাকে চেষ্টা করো এই যে সর্বত্র এই হলো সাত আসমান সাত আসমানের উপরে হলো কুর্সি কুর্সির উপরে হলো সেই আর্সের উপরে হ্যাঁ আল্লাহ এবং সে আল্লাহ যে কত বড় বলেন আল্লাহর হাতের তালুতে রাখলে একটা সরিষার দানার মত মনে হবে এত বড় আল্লাহ তো এখন এখানে আল্লাহ হলেন এবং নিরঙ্কুশবে উর্ধে এটা বিশ্বাস করা ফরজ এখানে কিছু আয়াতের ভুল থেকে মানুষ মনে করে আল্লাহ আমাদের সাথে আছেন ভিতরে আছেন যেমন হাদিদের মধ্যে যেটা আসে যে তোমরা যেখানেই থাকো না কেন সাথে জ্ঞানগত তিনি থেকেই তোমাদের সবকিছু জানেন দেখেন শুনেন। যেমন আল্লাহ তোমাদের সাথে আছেন যেখানে থাকো না কেন আল্লাহ যেমন আল্লাহ বলেছেন হারুন আমি তোমাদের দুজনের সাথে আছি সাথে আছি মানে আল্লাহ নিজে বুঝাচ্ছেন আল্লা আছে এতে কোনো সন্দেহ নেই এখন যেটা আসতেছে যে ইস্তা আল আর্শ করে সেটা আমরা করব না তারপর মুসাব্বিহীনরা যেটা করে সেটা আমরা করব না মহাতিলা যেটা করে সেটা আমরা করব না আমাদের কাছে একটা জিনিস বলছি অনুবাদ করে দেন কি হবে সেটা কি হবে সেটা জানা আছে সেটা আমরা জানা এই ধরনের জিজ্ঞেস করা এটা বেদা আর এর উপরে আনা আমি এখানে একটা জিনিস বলি আপনাদেরকে যে আয়াতগুলো আছে আল্লাহর সেফাত যেগুলো আছে এগুলোর ব্যাপারে আল্লাহ পাকে মূলনীতি বলে দিছে কি আছে কামায় আলী কবি আলী আলী কবি রবিলামী ভেসে ছিল ওরে। আহাদে মেম্বসি আহমদ নাম হলো তাই এটা খুব গুরুত্বপূর্ণ আর এখানে আরেকটা কথা বলে থাকে যেটা যারা বলে যে আহমাদ আর আহাদের কোন পার্থক্য নেই আহমদের মিমটা তুলে দিলে এখানে আহাদ মানি আল বাহি আব্দু ও যখন আমি মোহাম্মদাল্লামকে বান্ধা হিসাবে স্বীকার করলাম তখন এটাকে আব্দ এবং মাহুদ কে এক করে দেখা যায় সৃষ্টি এবং এক করে দেখার সুযোগ কোথায় পরসু উঠে এক বলে বিশ্বাস করছিল আল্লাহ তাদেরকে কাফির বলেছেন নিজে সূরা আল মায়েদার মধ্যে 72 নম্বর আয়াত লাকাত কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহ ইবনু মারইয়াম যারা আল্লাহ এটা মনে করে কত বড় নোংরা যিনি আরশে ছিলেন হয়ে আর তিনি পৃথিবীতে আসছেন শৈতান কাফের আমাদের দেশে বলছিলেন যেহেতু আল্লাহ আমার মধ্যে বিলীন হয়ে গেছে আমাকে সে সব কিছুকে স্রষ্টা বানানো হয়েছে আজকে সর্বেশ্বর বাদুবুল সর্বেশ্বর বাদ সর্বর বাদ হচ্ছে এই যে কথাটা চালু করে তাহলে সবার মাঝে আল্লাহ আছে হিন্দু দর্শনটা হচ্ছে যত নর তত নারায়ণ এখানে কিন্তু আমরা এখানে হিন্দু দর্শনের সাথে মিশে যাচ্ছে এই এজন্য ইমাম আবু নিভা বলেছেন যে ব্যক্তি মনে করবে কাফের ইমাম আরেকটি কথা যেটা আপনি বলছিলেন দাসী ইশারা করলো উপার প্রমাণিত হয়ে গেল আজকেও দেখুন আমরা কোনো ব্যাপারে যদি আল্লাহর উপরে সফর করতে চাই তখন এভাবে বলি যে তুই আমার টাকা দিবি না বলছিস আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী সাক্ষী পাওয়া যায় উপরের দিকে একটা পিপড়াও দেখা গেছে খরা পিঁপড়া কি জানি বলে সেই ট্যাং এর উপর প্রকৃতিগত ভাবে ঘটনা তো বড় প্রমাণ আল্লাহ এই আয়াতটাকে অপব্যাখ্যা করে বলা হচ্ছে কি মানে সবকিছু এই যে কুলুবুল আরশুল্লাহ মোমিন্দার হৃদয় হলো আল্লাহর আরস এই মিথ্যা তৈরি করার কারণে এরপরে আরেকটা মিথ্যা কথা জন্ম দেওয়া হলো আল কল্প যে যেকোনো অন্তরী হলো রবের ঘর মানে ওই জায়গায় রব থাকে আল্লাহর উপস্থিতি একটা সরিষের দানার মতো হয় সেটার ভিতরে আল্লাহ থাকেন এটা কেমন কথা আল্লাহ করাটাও অন্যায় অন্যায় আলোচনাটা আমাদের মধ্যে আসছে এই জন্য দর্শকদের স্পষ্ট হওয়ার জন্য আমরা আমাদের পর্ব ভিত্তিক আলোচনায় আরো আপনাদের সামনে আল্লাহ সম্পর্কিত যত ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোর অপনোদন করার চেষ্টা করব। এবং সঠিক করার জন্য আপনাদের সামনে আমরা পরিবেশন করতে সচেষ্ট হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বাকি পর্বগুলোতে আমাদের সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকের পর্বের এখানে পরিসমাপ্তি টানছি আকুল হেদাফরুল্লাহমাঈদুল মুসলিমিন আসসালামু আলাইকুম আরহাম আবরকত محمد رسول الله محمد رسول الله رضاك يا الله أنت الرحيم الله يا الله هبني عطاك يا الله أنت الكريم ومنك العفو يا الله أنت العظيم يا فيك الرجاء তবে এমনকি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ স্মানার পথে जगत दान अर्थ पर आई अल बैंक छाचल GB49-ARAY-3-000-8-3-0-1-323-1 SORT CODE SWIFT BIC उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जिबी टाइम कर